বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ না আমরাহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদলালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না সাইয়িদানাহুম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আব্দিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আমাদের এই ধারাবাহিক আলোচনা চলছে ইবনে রাজাব আল হামবেলি জামিল উলুম আল হেকাম এই কিতাব থেকে যেখানে তিনি পঞ্চাশটি হাজিসকে গুরুত্বপূর্ণ হাজিরগুলোকে সংকলন করে কিছু বিস্তারিত ব্যাখ্যা করেছেন সেখান থেকে আমরা একটা হাজির শুরু করেছিলাম ইনাল হালাল বা ইনাল হালামা বাইয়ন হালাল বিষয়গুলো পরিষ্কার এবং হারাম বিষয়গুলো পরিষ্কার মাঝখানে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে কারো কারোর কাছে সেটা কনফিউশন সৃষ্টি করতে পারে যে ব্যক্তি সবার সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকে সে তার দিন ইমান আখলাকে সেভ করে সতর্ক করে সতর্ক থাকে আর যে ব্যক্তি শোভা সন্দেহ জিনিসের মধ্যে সব সময় ডুবে থাকে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ঢুকে পড়ে সে ব্যক্তি হারামে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এরপরে হাজি অংশে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালার কিছু সীমা রয়েছে যেভাবে রাখাল গরু ছাগলের পাল নিয়ে চড়াতে চড়াতে যদি কারো খ্যাতের কিনারে চলে যায় একদম সীমায় চলে যায় খ্যাতের পাশে চড়াতে থাকলে আশঙ্কা আছে তার গরু ছাগলের পাল খেতের মধ্যে ঢুকে যেতে পারে এই দূরে রাখতে হবে ক্ষেতের সীমানা ঘেসে গরু ছাগল চড়ানো যেভাবে ঠিক নয় তেমনি আল্লাহ আল্লাহতালারও সীমা আছে আল্লাহ তালার সীমাগুলো হচ্ছে হারাম হারামের পাশে একদম চলে যাওয়া একদম প্রান্তে চলে যাওয়া ঠিক নয় রিস্কি একটু দূরে থাকতে হবে সেই প্রসঙ্গে আমরা এখন আর একটু কথাবার্তা বলবো আল্লাহ তালা বলেছেন তিলকা হজুদুল্লহ ফেলা এগুলো আল্লাহ তালার সীমা কোরআনে পাকে বেশ কিছু হালাল হারামের বিষয়ে আলোচনা করে আল্লাহ তালা বলেন ও তিলকা এগুলো হচ্ছে আল্লাহ তালার নির্ধারিত সীমা এগুলোই হারাম হালালের গন্ডি এগুলোকে কখনো লঙ্ঘন করো না আমার ইয়ে তাজ হজুদ আল্লাহ ফউলাহিক আহমদ যারা আল্লাহ আল্লাহতালার সীমাগুলোকে লঙ্ঘন করে ফেলে সীমাগুলোকে ডিঙ্গিয়ে ফেলে এরা দা এরা গুণাগার হয়ে যাবে এজন্য আল্লাহ আল্লাহতালার হারামের সীমা থেকে একটু দূরে থাকতে হবে যে বিষয় এখনও হারাম নয় হালাল আছে কিন্তু একদম হালালের শেষ মাথায় চলে এসেছে এর এরপরেই ইমিডিয়েটলি হারাম শুরু হয়ে যাবে তাহলে একটু আগেই বন্ধ করে দেওয়া উচিত একটু দূরে থাকা উচিত এখান থেকেই ওয়ালামা কেরাম সাদ্দ লিদ্দারিয়া সাদ্দুদ্দার নামক একটা উসুল বের করেছেন এবং শরীরে তার এক্সাম্পল আছে যেমন মহিলাদের সঙ্গে একান্তভাবে মিশা একজন পুরুষ একজন মহিলা ঠিক নয় আল হালুয়াহ অরিজিনালি উদ্দেশ্য হচ্ছে এটা এরকম এটাকে নিষেধ করা হয়েছে সাদ্দ লিদ্দারিয়া জেনাবিচারকে অনৈতিকতার থেকে মানুষকে রক্ষা করার জন্যে সেটার দিকে নিয়ে যেতে পারে যে সমস্ত কাজ এখনও জেনাবিচার নয় কিন্তু তার কাছাকাছি হয়ে যাওয়ার মতো কাজটাকেও নিষেধ করা হয়েছে তো এইভাবে সাদ্দলি দরিয়ার ভিতরে অনেকগুলো জিনিস আছে যে আপাতত আপাত দৃষ্টিতে হয়তো বা হারাম নয় কিন্তু সতর্কতামূলক একটু দূরে থাকতে হবে সালফেস আলহিনের অনেকেই বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মোত্তাকি হতে পারবে না যতক্ষণ আর তোমার মধ্যে আর হারামের মধ্যে ব্যবধান সৃষ্টি না করবে একটু দূরত্ব না রাখবে তুমি হারামের শেষ মাথায় চলে গেলে মোত্তাকি হতে পারবে না একদম হারামের পাশে ঘোরাঘুরি করছো তুমি মোত্তাকি তো হারামের পাশে গিয়ে ঘোরাঘুরি করবে না একটু দূরে থাকবে সলফে সালাহিনীর কেউ কেউ বলেছেন তুমি যদি মোত্তাকি হতে চাও তাহলে শুধু হারাম ছাড়লে হবে না কিছু হালাল জিনিসও ছাড়তে হবে মোত্তাকি হওয়ার জন্য দুনিয়া বিদৃষ্টি সব হালাল সব মোবাহ কি আমরা করি না কি মনে করেন আমরা চা খাই কেউ সারা সারাদিনে এক কাপ খান কেউ দুই কাপ কেউ তিন কাপ কেউ পাঁচ কাপ কেউ দশ কাপ খেয়ে ফেলেন হয়তোবা। বেশি খাওয়া তো ভালো না এখন কেউ যদি বিশ কাপ চা খান দিনের মধ্যে তো অনেক বেশি হয়ে গেল এখন একটু কয়েক কাপ বেশি খেলো তিন কাপের বেশি হারাম হবে না চার কাপের বেশি হারাম হবে না পাঁচ কাপের বেশি খেলে হারাম হবে এই হারাম ফত দেওয়া তো মুশকিল আছে এটা এমন একটা বিষয় কিন্তু আমরা স্বাস্থ্যগত কারণ বিভিন্ন কারণে বুঝি এই যে এত বেশি চা খাওয়া ভালো না একটু দূরে থাকা ভালো তাহলে কম খাই এইভাবে একটা এক্সাম্পল যে কতটুকুন বেশি খেলে ডাক্তার আপনাকে বলবে কতটুকুন বেশি খেলে চা আপনাদের ক্ষতি হবে এরকম সমস্ত ডাক্তার ঐক্যবদ্ধ হয়ে লিখিত দেওয়া একটা সিদ্ধান্ত আকারে দিয়ে দেওয়া যে পাঁচ কাপের বেশি খেলে ক্ষতি হবে তিন কাপের বেশি খেলে ক্ষতি হবে দুই কাপের বেশি খেলে ক্ষতি হবে বা দশ কাপের বেশি খেলে ক্ষতি হবে এ আগ পর্যন্ত ঠিক আছে এরকম বলা তো মুশকিল কিন্তু একজন ব্যক্তিকে সবসময় হারাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে একটু দূরে কাছি নয় সেই জন্য সদ্যিয়া এই ফর্মুলাটাকে ওলামায়াম কোরআন এবং হাদিসের স্পিরিট থেকে নিয়ে এসেছেন অনেক গবেষণা করে এই ছাদ্দরা এর বিষয়টাকে এক অসুল মধ্যে অ্যাড করেছেন এবং এটাকে গুরুত্ব দিয়েছেন যদি কেউ কেউ মনে করেন যে এটা শরীয়তকে কঠিন করে ফেলা হয়েছে আখের জমানায় কেউ কেউ এরকম মন্তব্য করেন কিন্তু সালফেসাল হিন এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এর পিছনে দলিল রয়েছে করোনা মহাদিস থেকে একদম হালালের সীমায় যখন শেষ প্রান্তে মানুষ চলে আসে তখন একটা ড্যাঞ্জারাস পিরিয়ড থাকে এটা ভ্যারি ড্যাঞ্জার জোন হয়ে যায় এটা এক কদম পরেই হারাম আসে এর জন্য একটু দূরে ছেড়ে দেওয়া ভালো যেমন এক্সাম্পল দেওয়া যায় সাহাবি আবদুল মাসাউদ্দ রাজি আল্লাহু আনহ তিনি মদিনার শহরে যখন দেখতেন বাচ্চারা দফ নিয়ে খেলাধুলা করছে দফ আপনারা চেনেন এটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র তবলার মতো এক সাইড আছে দুই সাইড নাই দুই সাইড থাকলে ঢোল বলে আর এক থাকলে কী বলে আল্লাহ ভালো জানেন এত তো নাম আমাদের পক্ষে জানা মুশকিল তো যেটা থাকে এটাকে আরবিতে বলা হয় দাফ এই দাফটা এমনি নর্মালি অ্যালাউড বা ব্যবহার না করলে স্বাভাবিকরা মাঝে মধ্যে ইউজ করেছেন যেমন বিয়ের সময় দফ বাজানো এবং একটু নির্মল গান পেশ করা অ্যালাউ করেছেন কিন্তু যখন এমনিতে এই মদিনাতে রাস্তাঘাটে বাচ্চারা যখন দফ বাজাত এইভাবে এই সমস্ত ওকেশন ছাড়া সাহাবি আবদুল্লাহ রাজিয়াল আনহু দফ এরকম পেলে বাচ্চাদের হাত থেকে নিয়ে ফুটো করে দিতেন ফুটো করে দিলে তো আর বাজবে না তিনি যে ফুটো করে দিতেন এটা একদম হারাম নয় একেবারে হারাম নয় কিন্তু এই জিনিসটা দফের তালে তালে চলতে চলতে এক পর্যায়ে তারা গান বাজনার দিকে ঢুকে পড়বে আর গান বাজনাকে হালাল করা শুরু করে দেবে এই আশঙ্কা থেকে দফের মতো কিছু কিছু ক্ষেত্রে হালাল রয়েছে যেহেতু হালাল জিনিসটাকে তিনি এভাবে ওপেনলি এক্সারসাইজ করতে অ্যালাউ করেননি শুধু তিনি না সব আমাদের এরকমই স্পিরিট ছিল এখন সেখান থেকেই আমাদের মুসলিম উম্মার বুদ্ধে দেখা যায় তারা কিছু যখন গান গজল ইসলামিক এরকম কিছু গেয়েছেন নাসিত গেয়েছেন সাধারণত বাজনাগুলোকে অ্যাভয়েড করেছেন কিন্তু পরে যখন আস্তে আস্তে সবসময়ই দফকে অ্যাড করা হলো প্রথম দিকে খুব তাল আসা শুরু হয়ে গেল এখন দফের তালে আর কোলায় না এখন অন্যগুলো জোগাড় করা শুরু হয়ে গেলো হতে হতে এখন ফতুয়া চলে আসতেছে যে গান বাজনা এগুলা ঠিক আছে হালাল এগুলোর ক্ষেত্রে এমন কোনো হাদিস নাই যেগুলো মানা করা যাবে অথচ শহীদ বোখারিতে শহীদ হাদিস রয়েছে এবং রস উল্লা সালসম বলেছেন আল্লাহ করেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বাজে কথা কেনা বেচা করবে এগুলো চর্চা করবে আর এগুলোর মাধ্যমে মানুষকে গুমরাহ করে ফেলবে গান বাজনা গুমরা হওয়ার জন্য এসেছে এগুলো কাজ হচ্ছে মানুষকে গোমরাহ করা মানুষকে গাফেল করে দেওয়া তাহলে সাধ্যায় অত্যন্ত জরুরি জিনিস একজাম্পল এসেছে এমনটা যেমন হামি রহমতুল্লাহ উল্লেখ করেছেন রোজা অবস্থায় কেউ যদি তার স্ত্রীকে একটু আদর করে বা চুমু দেয় তাহলে রোজা ভাঙবে রায় কিন্তু যে ব্যক্তির আশঙ্কা আছে সে মানসিকভাবে দুর্বল তাহলে সে ব্যক্তি স্ত্রীকে এরকম চুম্বন দেওয়াটাও তার জন্য ঠিক নয় কারণ আশঙ্কা আছে এর চেয়ে অগ্রসর হয়ে যেতে পারে সে যেটা হারাম হয়ে যাবে এইভাবে আমাদের জীবনে অনেকগুলো বিষয় আছে এখন কেউ মনে করেন এমন জায়গায় গেল যেখানে অন্যান্য লোকেরা খাওয়া দাওয়া করছে বিশেষ করে যারা নন মুসলিম কান্ট্রিতে থাকেন এমন পার্টিতে গেলেও খাওয়া দাওয়া করছে সেখানে তারা মদ পরিবেশন করছে আবার সফট ড্রিঙ্কও আছে হালাল ড্রিঙ্কও আছে এখানে একজন সেখানে গেলো যেতে যেতে সে যদি এখন বলে যে আমি তো ওখানে মদ খাবো না আমি যাস একটু পেপসি খাব আমি একটু পানি খাব আমি কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো তার পক্ষে ওখানে যদি যাওয়া হয় রেগুলার যেতে থাকে সংকোচ চলে যায় দ্বিধাদ্বন্দ্ব উঠে যায় তাহলে এক পর্যায়ে সেখান থেকে সে একদিন মদ খাওয়াই শুরু করে দেবে মদ খাওয়া তো একটা মুনকার মানে আমিনকে মুনকার আন ফালিউকাইয়ের হুবিআদি মুনকার দেখে তো সরানোর কথা ছিল সরাতে পারলো না আস্তে আস্তে গা স হয়ে যাবে পরে দেখা যাবো যে এই পার্টিতে যাওয়া এবং আস্তে আস্তে সেখানে মদের আসরে বসতে বসতে বসতে বসতে পান না করতে করতে করতে একদিন একদিন অফার করবে সে পান করা শুরু করে দেবে সদ্দু দাঁড়িয়ে জন্য তার উচিত এই সমস্ত পার্টি ফাংশনগুলোকে অ্যাভয়েড করা রসল সাল্লাম সাদ করেছেন আলা ফিল আল্লাহ মুদাহ সালাহাত মানে রেখো শরীরের ভিতরে একটি টুকরা আছে একটি ছোট্ট অংশ আছে অঙ্গ আছে একটি গোষ্ঠের টুকরা আছে এটা যদি ঠিক হয়ে যায় গোটা শরীর ঠিক হয়ে যায় আর এটা নষ্ট হয়ে গেলে গোটা শরীর নষ্ট হয়ে যায় শরীর বলতে গোটা মানুষকে বোঝানো হয়েছে দর্শক মণ্ডলী আমরা এখন একটা বিরতির দিকে যাবো ইনশাল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনাদেরকে আল্লাহ আলাদা যথায়খায় দান করুন অপেক্ষা করার জন্যে বারাক আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 আব্দুল রাজাক বিন ইউসুফিম বিন আব্বাস মুজফার বিনসিম জামান বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় शुभ परिणती पर आज रुन सम्प्रचार सकाल साढ़े छंगल से समस्त पापे काफरा जाए जागुलसलिम प्रथम खंड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 রহমান মাদানীম্মার হুসেনিম হারুন হুসেনের উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী আমাদের আলোচনার শেষ দিকে আমরা এসেছি এই হাদিসের শেষ প্রান্তে এসে রসুল সাদ করেছেন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 যে আল কালব হচ্ছে মালেক আল আদা অঙ্গ প্রত্যঙ্গ আল আদা ওর জওয়ার হচ্ছে প্রজা আর কালব হচ্ছে রাজা অন্তর যেদিকে চালাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিকে চালিত হবে সেদিকে ধাবিত হবে সেদিকে চলতে থাকবে অন্তর ঠিক হয়ে গেলে সাফ হয়ে গেলে সহি হয়ে গেলে সেগুলোর মধ্যে কন্ট্রোল ইজি হয়ে যাবে অন্তরে আল্লাহর ভয় থাকলে কথা বাতা বলতে মানুষ সাবধান কাউকে আঘাত দিবে না কষ্ট করবে না গালি গালাস করবে না বকাবকি করবে না গাল বন্ধ দেবে না কাউকে অন্তরে আল্লাহ ভয় না থাকলে মুখ দিয়ে ফরাস করে বের হয়ে যাবে এগুলো ডা তা শুরু করে দেবে এইজন্য জন্য কাল অত্যন্ত জরুরি আল্লাহ রাবুল আলমিন বলেছেন সেদিন ইল্লা আতা সেদিন এমন একটা কঠিন দিন আসবে যেদিন মানুষের মাল দৌলত ছেলে মেয়ে জনসম্পদ কোনো কিছু তাকে ফায়দা দিতে পারবে না তার কোন কাজে আসবে না উপকার করতে পারবে না ওই লোকটাই ফায়দা পাবে যে লোকটার কালটা শালিম ছিল সুস্থ ছিল ভালো ছিল দূষিত হয়নি অন্তরকে দূষণ থেকে মুক্তি রাখার কাজটা অত্যন্ত জরুরি এই এই অন্তরের আরেকটি কথাই কালবেের আরেকটি প্রসঙ্গেই আসছে নাফসের ব্যাপারে কাছাকাছি সামান্য কিছু পার্থক্য থাকলেও ভুল কনসেপ্ট একই আল্লাহ তালা এই নাফসকে তাস কি করতে বলেছেন পবিত্র রাখতে বলেছেন পবিত্র করতে বলেছেন এতেসাব করতে বলেছেন নিজেকে মালামাত করতে বলেছেন গুণা করে ফেলে এবং নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি কাজ করার পরে যে ভুল হয়ে যায় সেগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে কিটি সাইজ করা নিজেকে আল্লাদের কাছে অনুতপ্ত করা তবা করতে সাহায্য করা কালকে এই দিকে নিয়ে আসলে তাহলে তার জন্য উপায় আছে এক পর্যায়ে মত না দিকে চলে যাবে আল্লাহ তালা তাকে ইতমিনানের সাথে মতের দিকে নিয়ে যাবেন আরেকটি হাজি সে রসল সালসালাম বলেছেন লাই আস্তা কিমু ইমান এল আবদে হাত তাই আস্তা কি মাকালবহু মানুষের ইমানের মধ্যে ইস্ত্রে কামাত আসবে না ইমান দীর্ঘস্থায়ী মজবুত হয়ে থাকবে না ইমান সরল রাস্তার উপরে টিকে থাকবে না যদি অন্তরটা টিকে না থাকে অন্তরটা টিকাতে হবে আল্লাহ তালা রাস্তার উপরে কালকে ঠিক রাখতে হবে এই যেন হাদিসে এসেছেন রসুল্লাহ সাল্লামে সাদ করেছেন বলু বলে রহমান মানুষের অন্তরগুলো আল্লাহ তালা দুটো অঙ্গুলির মাঝখানে ধরা কালেবুহা কাইফাইয়া যেদিকে চান আল্লাহ তালা সেদিকে ঘুরান আল্লাহ তালা ঘুরাবেন আমার চেষ্টা লাগবে আল্লাহ কাছে চাইতে হবে আমাকে আল্লাহ তুমি পজিটিভ লাইনে ঘুরাও আল্লাহ মাইয়া মোকাল্ল কুলুব কুলুবানা আলা আলাদিন আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ যিনি অন্তরকে ঘুরান অন্তরকে পরিচালনা করেন আমার অন্তরটা আপনার হাতে ধরা আছে। আপনি এটাকে সহই পথে পরিচালিত করেন আমাদেরকে অনেক লোকদের কেস শুনতে হয় ডিল করতে হয় লন্ডনের বুকে ফ্যামিলি অ্যাডভাইসের জন্য লোকেরা মসজিদ এসে বসে থাকে কিউ ধরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সম্পর্কে অনেক অ্যাডভাইস নিতে আসেন তো প্রায় যে অভিযোগটা আসে স্বামী স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করে তখন আমি বলি যে নিজের কিছু করণীয় আছে আরেকজনকে এখন যদি ডেকে কিছু নসিহত করে দেই তাহলে তো কাজ হবে না আমি নসিহত করলেও আপনার স্বামী ঠিক হবে না অথবা আমি নসিহত করলে আপনার স্ত্রী ঠিক হবে না আপনাকে আল্লাহ তালার কাছে কিছু কাজ করতে হবে আপনাকে একইন করতে হবে যে আপনার স্বামীর অথবা স্ত্রীর অন্তরটা দিনটা আল্লাহ তালার এই দুই আঙ্গুলের মধ্যে ধরা আছে ইকালিবুহা কাইফাইয়াশা ইউকালেবুহা কাইফাইয়াশা এই একইন করে যে আল্লাহ আমার স্বামী অন্তত তোমার দুই আঙ্গুলে ধরা আছে তুমি তাকে পজিটিভ করে দাও সে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আল্লাহ আমার স্ত্রীকে তুমি বুঝদান করো সে কেন উল্টো পাল্টার দিকে যাচ্ছে তো এইভাবে আমরা কাল্যের ব্যাপারে সচেতন হওয়া লাগবে নিজেরা চেষ্টা করতে হবে আর আল্লাহ তালার কাছে তৌফিক চাইতে হবে অন্তরকে সাফ করতে হবে যে সমস্ত গুণগুলো অন্তরকে নষ্ট করে দেয় ওগুলো থেকে সরে আসতে হবে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা দুশ্মনী মানুষকে অপদস্থ করা মানুষের সঙ্গে ব্যবহার করা এই বিষয়গুলো অন্তর থেকে আসে নিয়ত নষ্ট হয়ে যাওয়া রিয়া চলে আসা নেইম ফেইমের পিছনে ছুটতে থাকা আল্লাহ তালা সন্তোষী তামান্না না করা এখলাসের কমতি এ সমস্ত হচ্ছে আমালুল কাল প্রত্যেকটি আমলের যে আভ্যন্তরীণ দিকটা রয়েছে যে ইনার ডাইমেনশন রয়েছে সেটা কালবেের সঙ্গে সম্পর্কিত নামাজের ব্যাপারে বাহ্যিক স্ট্রাকচার একটা খাকা আছে কিন্তু কি পরিমাণ খুশু আছে তার উপরে কামিয়াবি নির্ভর করবে তার উপরে পুরস্কার নির্ভর করবে অবশ্য ফেকি আহকামগুলো দরকার আছে সেগুলো ছাড়া আমার বাতিল হয়ে যেতে পারে কিন্তু কেউ যদি ফেঁকি আহ কামি দৃষ্টিতে আরকান সব কিছু করে কিন্তু অন্তরের ভিতরে খুসুর হয়ে যায় তাহলে অবশ্যই তার স্বভাবের অনেক কমতি হয়ে যাবে তাহলে প্রত্যেকটি আমলের যে দিকটা অন্তরের সম্পর্কিত আছে ইন্নামলা আমল এই অন্তরকে ঠিক রাখাটা অত্যন্ত জরুরি সেই নিয়ত সৎ উদ্দেশ্য আল্লাহ তালা সন্তুষ্ট তেমন না এটি হচ্ছে কালবের কাজ এটি হচ্ছে কালবের আইবাদত এই কালবের ইবাদাতকে ঠিক করলে আলহামদুলিল্লাহ মানুষের কামিয়াবি হয়ে যাবে আর এই মধ্যে যদি সমস্যা চলে আসে তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাল এমন একটা জিনিস ইমানটা কালবে ভিতরে থাকে প্রকৃত অর্থে মা ওয়াকা রাফিল কাল্ব অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস ইয়াকিন তাই শুধু নয় আল্লাহ তালার ভালোবাসা হব অন্তর জুড়ে থাকবে আল্লাহ তালার ভয় সাউফ অন্তর জুড়ে থাকবে ইমান এই সমস্ত কাজাগুলো থাকবে আর যেই ব্যক্তি অন্তরে আল্লাহ তালার এই ভালোবাসা আল্লাহ প্রতি হব আল্লাহ তালার প্রতি তার ভয় ইয়াকিন মজবুত থাকবে সেটা তার আমল বিল জওয়ারে হেওয়াল আর কান তখনই সেটাকে কাল্বের ভিতরে আছে কিনা এটা প্রমাণ করার জন্য আমলে চলে আসতে হবে আমলে ফুটে উঠবে কেউ যদি বলে আমার কাল্ব ঠিক আছে ছোট গালে বলতে শুনেছি দেখেন আমরা আপনাদের মতো নামাল না পড়লে কী হবে আমাদের দিল ঠিক আছে এটা মিথ্যা দাবি দিল ঠিক আছে তার প্রমাণ হচ্ছে আমল এটা ইমান অন্তরে কিন্তু তার বহিপ্রকাশ তার প্রমাণ দিতে হবে বেলজারে হেওয়াল আর কান তাহলে আমল বেল জওয়ারে হেওয়াল আর আমলগুলো করে সেই কালবের দাবিটাকে মজবুত করতে হবে অনেকেই আল্লাহ তালার হব দাবি করতে পারেন সে কথা আল্লাহ তালা কালামী পাকে বলেছেন কেউ যদি এই হব আল্লাহ তালাকে মহব্বত করা ইমান আনা এই সব কিছু দাবি করে তাহলে আপনি বলে দেন আমাকে মোহব্বত করলে আপনাকে অনুসরণ করতে হবে অনুসরণ করে কি করতে হবে উনি যে আমলগুলো শিখিয়েছেন সে আমলগুলো পালন করতে হবে এই যে উপরে হাজি অংশে হুদুদ বলা হয়েছে বা মাহারিমুল্লাহি বলা হয়েছে আল্লাহ তালার হালাল হারামগুলোকে বলা হয়েছে সেগুলোকে ফলো করা হচ্ছে এই কালবেের ইমানের ফল হালাল হারামকে মেনে চলে সব কিছুকে অন্তর থেকে বাইরে অন্তর থেকে অঙ্গ প্রত্যঙ্গে এগুলো সবগুলোকে নিয়ে আসা তাহলে অন্তরের ভিতরে এই আলেমের ভিত্তিতে একিন থাকা এই স্পিরিট থাকা এই অনুভূতি থাকা এই ফিলিং থাকা জজবা থাকা আর সেটাকে প্রমাণ হিসাবে দেখানোর জন্য আমল করা হালাল হারামকে পদে পদে মেনে মেনে চলা এটা হলো কমপ্লিট ইসলাম এটা হলো কমপ্লিট ইমান এর ভিতরে সব চলে আসে ইমান চলে আসে ইসলাম চলে আসে এহসান চলে আসে এই যে এহসানে বলা হয়েছে আন্ত আবুদালে তার ফাইলাম তখন তারা রাখ এমন ভাবে আল্লাহ করো যেমন নাকি তাকে দেখো তুমি তাকে না দেখলে তিনি অবশ্যই তোমাকে দেখেন তাহলে এই ভিতরে যেটা যেটা বিষয়। তারপর ইসলাম বিষয় হালাল হারাম বিল তিল জওয়ার আর কান সীমা লঙ্ঘন করা শরীয়তকে মানা কালবেের মধ্যে চলে আসে আবার এহসান যে আল্লাহ তালাকে খুশি করা ছাড়া আল্লাহ তালার ব্যাপারে ফিলিং থাকা কোনো রিয়ানা থাকা এসব কিছু এহসানো নিয়ে আসে তেহাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ইসলামের ধারণা অন্তর থেকে প্র্যাকটিক্যাল লাইফে ফুটে উঠেছে আল্লাহ রাবুল্লা আলমের আমাদেরকে আমাদের কাল্যকে সহি করে খাঁটি করে এখলাস নিয়ে এসে প্রত্যেকটি শরীয়তের হুকুমকে আমাদের পদে পদে আমল করার জন্য তৌফিক দান করুন দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে জজাকুম আল্লাহ তালাকুল খৈর আসসালামু আলিকুম আ রহমতুল্লাহ ওবরাক মুখি করে ফেলবে যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা अनुग्रह अंतरे भीति सृष्टिकारी हादिस समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाइप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 যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর